আমি সেই মুক্ত মানব মুক্ত স্বাধীন দিল আজাদি দেখবি অগ্নিপুরুষ বীর বাহাদুর খেপাস যদি আমি সেই মুক্ত মানব মুক্ত স্বাধীন দিল আজাদি দেখবি অগ্নিপুরুষ বীর বাহাদুর খেপাস যদি আমি তো বিরলিদের উলঙ্গ শম শিরের ধ্বনি দাঁড়িয়ে কাঠগড়াতে উচ্চ গলে বীর মাদানি আমি তো বিরলিদের উলঙ্গ শিরের কাঠগড়াতে উচ্চ গোলে বীর মাদানি রন্ধ্রে রন্ধ্রে বাজে সংগ্রামের তুর্যধনি আমার এক বিধাতার সুর শুনি চির উচ্ছ্বল চির চঞ্চল চির উদ্যম চির উত্তান তুত তুত আমি তো জঙ্গে বদর তুমতে শিখর ওই গোলামির কাপাতে তখন ওদের সেই সমরে বক্ষপাতি সমরে বক্ষপাতি সমরে বক্ষপাতি সমরে বক্ষপাতি আমি সেই মুক্ত মানব মুক্তস্বাধীন দিল আজাদি দেখিবি অগ্নিপুরুষ বীর বাহাদুর ক্ষেপাস যদি আমি সেই মুক্ত মানব মুক্ত স্বাধীন দিল আজাদি দেখিবি অগ্নিপুরুষ বীর বাহাদুর ক্ষেপাস যদি আমি তো মুক্ত স্বাধীন নই পরাধীন জড়ো তাহীন কাপনের কাপড় মাথায় রক্ত ঝড়াই জালিম শাহির আমি তো মুক্ত স্বাধীন নই পরাধীন জড় তাহীন কাপনের কাপড় মাথায় রক্ত ঝড়াই জালিম শাহির কারার ওই রুদ্রদুয়ার শিকল ভাঙার বিপ্লবী গান ওমরের হুঙ্কারেতে বিশ্বকে পেয়ে উড়ুক নিশান নয় কুন্দল দে হিন্দল দে হুশিয়ার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 রক্তের ঢেউ খেলে যায় কত যে হায়লাল দরিয়ায়। ইমানের ঝান্ডা আজি ধরছে বাজি হিরো সীমায়। রক্তের ঢেউ খেলে যায় কত যে হায়লাল দরিয়ায়। ইমানের ঝান্ডা আজি ধরছে বাজি হিরো সীমায় হোসেনের কারবালাতে খুনঝরাতে শত গাজী। কাশ্মীর আফগানে আর বিশ্বরণের রণ সাজি আমি ঝঞ্ঝা আমি হুঙ্কার আমি উন্মাদ চির উত্থান আমি তো দু ডাক দর্পহারি ঝাঁটিকার নিত্যতালে সুর তোলে ওই বিশ্বপতি মহান বিশ্বপতি মহান মহান বিশ্বপতি বিশ্বপতি আমি সেই মুক্ত মানব মুক্ত স্বাধীন দিল আজাদি দেখি অগ্নিপুরুষ বীর বাহাদুর খে যদি আমি সেই মুক্ত মানব মুক্ত স্বাধীন দিল আজাদি দেখিবীর অগ্নিপুরুষ বীর বাহাদুর खेपास जदि से देखी अग्निपुरुष बीरबादुरैपास जो देखी अग्निपुरुष बीर बहादुर खेपास जो देखी अग्निपुरुष बीर बहादुर खेपास जो देखी अग्निपुरुष बीर बहादुर खेप